অত্যন্ত সংক্ষিপ্ত সময় এই জন্য কথা লম্বা না করে সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে ইলমের গুরুত্ব জ্ঞানের গুরুত্ব আপনারা জানেন যে হজরত মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন সেই যুগকে বলা হয় জাহেলিয়াতের যুগ জাহেলিয়াত শব্দটা জাহাল মূর্খ থেকে আগত মূর্খতা জাহেলিয়াত শব্দের অর্থ হচ্ছে মূর্খতা আমরা অনেক সময় জাহেলিয়াত বলে খারাপ কিছু উদ্দেশ্য নেই কিন্তু জাহেলিয়াতের অর্থটা কত কত নরম যে শুধু মূর্খতা সেই জাহিলিয়াতের বিপরীত হচ্ছে ইসলাম মানে মূর্খতার বিপরীত হচ্ছে ইসলাম তথা ইসলাম হচ্ছে জ্ঞান মূর্খতার বিপরীত যখন ইসলাম তখন ইসলাম কি জ্ঞান তথা ইসলামের অপর নাম হচ্ছে ইল যেখানে জ্ঞান আছে ইসলাম সেখানে যাবেই আর যেখানে জ্ঞান নাই মূর্খতা আছে ইসলাম সেখানে জায়গা পাবে না এই জন্য আমি কথা কিছু কিছু আব্বুর কথা নকল করি তার মধ্যে এই একটা কথা যে আব্বু বক্তব্যের মধ্যে বলে থাকে যে যে প্রিন্সিপাল যে মাস্টার পহেলা বৈশাখ পালন করে বা যে ভিসি যে মন্ত্রী রাস্তা দিয়ে যায় ছেলে মেয়ে পরস্পরে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাদেরকে বাধা দেয় না যে ভিসি যে প্রিন্সিপালের সামনে নাচ গান হয় তাকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না এ কথা বলে না তো মানুষ বুঝতে পারে না যে যেমনি সে জাহেল হলো ভিসি ডিগ্রিধারী ব্যক্তি জাহেল কেমনে জাহেল এই জন্য সে ইসলাম বিরোধী কাজ করছে আর প্রত্যেক ইসলাম বিরোধী কাজ হচ্ছে জাহেলিয়াত বা মূর্খতা যদি তার ভিতরে জ্ঞানের বিন্দু মাত্র আলো থাকতো প্রকৃত জ্ঞানের তাহলে সে ইসলাম বিরোধী অন্যায় কাজে লিপ্ত হতো না চাহে যত বড় ডক্টরেট ডিগ্রিধারী হোক যত বড় ভিসি হোক এমপি হোক মন্ত্রী হোক প্রত্যেক যারা ইসলাম বিরোধী কাজ করে তারা অজ্ঞতার কারণে করে জাহিলিয়াতের কারণে করে জ্ঞানের অভাবের কারণে করে মূর্খতার কারণে করে এই জন্য তারা জাহেল তো ইসলামের অপর নাম হচ্ছে ইল ইল নাই তো ইসলাম নাই ইলম আছে তো ইসলাম থাকবে आज चौदहश बच्चे इसलम टीके आधु इल्मार कारण इलमर गुरुत्व बुझाते गा बांगेश मद्रासागुलो बंद कर दे सारा बांगे घरे घरेगठन गड़े तोला सारा बांगे घरे घरे मस्जिद गढ़े तोला है कंतु मद्रासा एक नब मद्रासा बंद তাহলে পঞ্চাশ বছর পরে এই ইমামতি করার মতো আর এই সংগঠনগুলোতে নেতৃত্ব দেওয়ার মতো আলেম খুঁজে পাওয়া যাবে না কিন্তু আজকে যদি সব মসজিদ বন্ধ করে দেওয়া হয় সব সংগঠন নিষিদ্ধ করে দেওয়া হয় শুধু যদি মাদ্রাসা থাকে তাহলে এই মাদ্রাসাগুলো থেকে একদিন এমন আলেম বের হবে যারা ঘরে ঘরে মসজিদ গড়ে তুলবে হাজারো সংগঠনের জন্ম দিবে এটা হচ্ছে ইলমের গুরুত্ব জ্ঞানের গুরুত্ব সম্মানিত এবং গুরুত্বের বর্ণনা দিতে গিয়ে। যারা জ্ঞান করে তাদের পদটা কি আপনারা তো অনেক পদ পদবি দেখতে পাচ্ছেন পোস্টারে বা আরো যেখানে মানুষজনকে দেখতে পান পদ পদবি কে চেয়ারম্যান কে মেম্বার কে এমপি কে প্রিন্সিপাল কে পরিচালক তো যে জ্ঞান হাসিল করে তাহলে তার পদ কি তার পদবি কি যারা জ্ঞান হাসিল করে আলেম তারা হচ্ছে রসুল সাল আলিহিমের উত্তর সুরী আর রাসুল সাল্লিহাসাল্লাম টাকা পয়সা উত্তরাধিকার সূত্রে ছেড়ে যাননি রাসুল সাল্লাস্লাম দিনার দীরহাম ছেড়ে যাননি রাসুল সাল্লাই উত্তরাধিকার সূত্রে আলেমদের নিকটে নিকটে কি ছেড়ে গেছেন কোরআন এবং হাদিসের জ্ঞান ছেড়ে গেছেন তথা প্রত্যেক আলেম বা প্রত্যেক তালেব হচ্ছে না আলহ আসাল্লামের স্থলাভিষিক্ত সভাপতি চলে গেলে যেমন সহসভাপতি সভাপতি হয় আজকে এক শিক্ষক গায়েব থাকলে যেমন আরাক শিক্ষক প্রক্সি দেয় তার বদলে ঠিক রাসুল সাল্লি ওয়াসাল্লাম রেসালাতের যে আমানত নিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন সেই রেসালাতের আমানত পরিপূর্ণ করে দিয়ে তিনি চলে গেছেন কিন্তু কে আমার পর্যন্ত তার ইস্তলাভিযুক্ত হয়ে কোরআন এবং হাদিস প্রচারের দায়িত্ব কারা পালন করবে আলেমরা পালন করবে এই জন্য আলেম থাকবে ইল থাকবে তো কোরআন এবং হাদিসের সঠিক দাওয়াত থাকবে আলেম থাকবে না কোরআন হাদিসের সঠিক দাওয়াত থাকবে না ইসলাম উঠে যাবে এই জন্য রসুল সালামে বলছেন যে আল্লাহ সুবাহ জ্ঞানকে ছিনিয়ে নিবেন না মানুষদের মধ্যে থেকে বাল আলেম উঠিয়ে নেওয়ার মাধ্যমে জ্ঞান উঠিয়ে নিবেন যখন কোন আলেম বাকি থাকবে না ইস জাহেলদেরকে অজ্ঞ মূর্খদেরকে আলেম মনে করবে। ইলমিন। এই জাহেল অজ্ঞ মূর্খ আলেমদেরকে জিজ্ঞেস করা হবে তারা ফতোয়া দিবে বিনা জ্ঞানে ইলমিন জ্ঞান ছাড়া ফতোয়া দিবে ফজলু তারা পদ হবে ও আজল্লু মানুষকে উপদভ্রষ্ট করবে এই হাদিস প্রমাণ করে যেদিন ইসলাম উঠে যাবে এই জন্য রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন কেয়ামতের পূর্ব মুহূর্তে আর মূর্খতা বর্ষণ করা হবে দুনিয়াতে বৃষ্টি যেভাবে বর্ষণ হয় মানুষের মাঝে মূর্খতা সেভাবে বর্ষণ হবে রিলকে উঠিয়ে নেওয়া হবে এলম জ্ঞান হচ্ছে ইসলাম রক্ষার দুর্গ যারা জ্ঞান করে তালে তাদের ব্যক্তি জ্ঞান অন্বেষণের রাস্তায় বের হল রসুল সাল্লিম তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিবেন আল্লাহ সুবাহামের বাণী যে আল্লাহ সুবাহ তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিবেন রাসুল সাল্লা আলিহবাস ঠিক তেমন একজন তালেবিল যদি জ্ঞান হাসিলের জন্য বের হয় তাহলে সেও আল্লাহর রাস্তায় যতক্ষণ না বাড়িতে ফিরে যায় রাসুল সাল্লাহ আলিহবাস্লা খাদিসে বলেন লাইস্তাফির তালে একজন আল্লাহর কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণকারী ছাত্রের জন্য ক্ষমা প্রার্থনা করে সারা পৃথিবীর সবকিছু হ্যাক্তার এমনকি মাছ ক্ষমা প্রার্থনা করে পানির পেটে এবং হ্যাক্তার নামলা পিঁপড়া ক্ষমা প্রার্থনা করে মাটির পেটে মাটির পেটে থাকা পিঁপড়া আর পানির পেটে থাকা মাছ পর্যন্ত ওই তালেব ইম ওই জ্ঞান অন্বেষণকারী ছাত্রের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে রাসুল সাল্লাহ আলহাল্লাম খাতিরে। একটা হাদিস আপনাদেরকে শোনায় মজার হাদিস চমৎকার হাদিস রাসুল সাল্লাহ আলিহিবাসাল্লাম বলতেছেন একটা ঘটনা রাসুল সাল্লাম বলেননি একটা ঘটনা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এই ঘটনাটা রাসুল সাল্লাহের যুগে দুই জন সাহাবি তারা দুই ভাই এক ভাই মহতারিফ কাজ করে খায় ব্যবসা করে খায় পেশ পেশাগত জীবন যাপন করে আর আর এক ভাই রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের মসজিদে নবমীতে এসে কোরআন এবং হাদিসের জ্ঞান হাসিল করে তো ওই ভাই যে ভাই পেশাজীবী ব্যবসা করে খায় তাকে তো নিজের সংসার চালাতে হয়ই যে ভাই আর রসুল সাল্লি ওয়াসাল্লামের মসজিদে নববিতে গিয়ে কোরআন এবং হাদিস শিখে তারও খরচ বহন করতে হয় এটা তার উপর বোঝা মনে হয় তখন সে একদিন আল্লাহ রাসুলের দরবারে অভিযোগ করে ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আমার ভাই আপনার নিকটে এসে বসে থাকে আমি নিজেই অনেক কষ্ট করে আমার সংসার চালাই আবার তারও খরচ আমাকে বহন করা লাগে সে যদি আমার কাজে একটু সহযোগিতা করত। আমার ব্যবসা বাণিজ্যে যদি একটু সাহায্য করত তাহলে কতই না ভালো হতো আপনি একটু তাকে বুঝান এবার রাসুল সাল্লাহ আলিহিম উত্তরে বলছেন আল্লাহ আকবার। वाक्योमा सुबह दे तुम खरच बहन करो से मद्रास आहल्फार अधिबासी निकटे इल्म हासिल कर एक भाईर जो तुम खरच बहन करो खरच बहन करल्ला तुमको रिजिक दे এই হাদিসের ওজন কোটি কোটি মন আমি আপনাকে কি দিয়ে বুঝাবো একজন তালেবে তালেবের গুরুত্ব কত এই হাদিস প্রমাণ করে আপনি যদি একজন তালেব অন্বেষণকারী ছাত্রের পিছনে খরচ করেন তাহলে আল্লাহ আপনার রুজি রুটিতে বরকত দেবে সম্মানিত উপস্থিতি আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চেয়েছি সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে ইলমের গুরুত্ব বুঝাতে চেয়েছি জ্ঞানের গুরুত্ব বুঝাতে চেয়েছি আজকে আমাদের দেশে এই জোয়ারে একদিন ভাটা আসতে পারে প্রত্যেক জোয়ারের ভাটা থাকে প্রত্যেক আন্দোলনের উপর ইস্তিমিত আসে প্রত্যেক আন্দোলনের উপর চাপ আসে বাধা আসে যেমন ইসলাম একটা আন্দোলন ইসলামের এই আন্দোলনের উপর যুগে যুগে বাধা এসেছে কিন্তু ইসলাম আজ চোদ্দশো বছর পরে টিকে আছে কেন মাদ্রাসাগুলোর জ্ঞানের বরকতে। আলামাদের পরিশ্রমের বদৌলতে ঠিক কোরআন এবং সহি হাদিসের যে দাওয়াতের জোয়ার চলতেছে এই জোয়ারকে যদি আমরা ধরে রাখতে চাই হারিয়ে না ফেলতে চাই তাহলে আমাদের আলেম ওলামার দরকার আছে জ্ঞানের দরকার আছে ज्ञानी आलेम आले कत संकटा प्रकाश करते आलेम ज्ञानी बुझी, बुझी बुझाई एकदल ज्ञानी हमें इब्न हजार असकालानी इब्नो तई मिया नासिरुद्दीन अलबानी इनारा हर्ज आलेम कैम पर्यम तर कथा नकल करीब हादीस के सही जो बहु पुस्तक लेखी आज सकल नकल करी तमन पर्यटर आलेम नकल करी हाफिज इब्न हजर असकाली इमाम इबनता आलेम तरह कथा के दलिल हिसेबा पेश कराई আমরা কিন্তু নিজে থেকে হাদিসে হুকুম লাগাই না বা লাগানোর মতো জ্ঞান এখনো অর্জন করতে পারিনি কিন্তু তারা এমন পর্যায়ে জ্ঞানী ছিলেন যে তারা নিজে থেকে হুকুম লাগাতে পারতেন যে এটা জায়েজ এটা জায়েজ নয় মুজতাহিদ যাকে বলে জ্ঞান হাসিল করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাওয়া যে নিজে গবেষণা করে কোনো হুকুম লাগাতে পারে হাদিসের ওপর সারে মাসলা মাসাইলের ওপর আমাদের দেশে তো ওই রকম জ্ঞানে জ্ঞানের জ্ঞানী কেউ আছে এটা অনেক আমরা হয়তো অনেকেই জানি না বা আমাদের জানা নাই বা ইতিহাসও যখন আমরা পড়ি ভারত উপমহাদেশের তখন ভারত উপমহাদেশে এই পর্যায়ের জ্ঞানী আমরা দেখি যেমন ভারত উপমহাদেশের শেখ আল্লামা আব্দুর রহমান মুবারক পড়ি সোনানি তিরমিজির আরবি ভাষায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ লেখেছেন তিনি ভারতের অধিবাসী হাসান খান ভোপালি তিনশো সাড়ে তিনশোর অধিক বই রয়েছে যার অধিকাংশ বই তার আরবিতে লেখা উচ্চাঙ্গের আরবিতে লেখা ভারতের অধিবাসী সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থ যেটাকে গণ্য করা হয় আর রাশিকুল মাহতুম সে আর আরবিতে লিখেছেন সাফিউর রহমান মোবারকুরী ভারতের অধিবাসী শিক্ষক পৃথিবীর মুসলিমদের সামনে পেশ করব এরকম এখনো বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না পুরো বাংলাদেশে সেখানে আহলেহাদির সমাজে আরো কম এখন পর্যন্ত আমাদের বাংলা ভাষায় আপনাকে যদি আমি বলি কুতুবে সিত্তার বাইরে খুব কম গ্রন্থের বাংলা অনুবাদ হয়েছে মুসনাদে আহমাদ চলতেছে রানি। তা বা রানী মজামুল কাবির মজামুল সগির মজামুল আউসাদ এগুলোর অনুবাদ হয়নি সোনানে দারাকত্নী দাইলামি দারিমি এগুলোর অনুবাদ হয়নি এখন অনেক বাংলা হাদিসেরই গ্রন্থ আছে যেগুলো অনুবাদ হয়নি এক খণ্ডের অনুবাদ হয়ে তারপরে আর দ্বিতীয় খন্ড হয়েছে কিনা জানা নাই এটা শুধু বুখারির ব্যাখ্যা গ্রন্থ বাকি মুসলিম আবদ নাসাই তিরমিজির কোন ব্যাখ্যা গ্রন্থের অনুবাদ হয়েছে বলে আমাদের জানা নাই এটা তো শুধু অনুবাদের কথা গেল আলাদা মুস্তাকিল ব্যাখা গ্রন্থ বাংলা ভাষায় লেখা হয়েছে বলেও আমাদের জানা নাই অথচ উর্দু ভাষায় বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজির একের অধিক ব্যাখ্যা গ্রন্থ আছে যা ভারত পাকিস্তানের আলেমগঞ্জ লেখেছে উর্দু ভাষায় অন্যটার অনুবাদ নয় উর্দু ভাষাতেই তারা লেখেছে বাংলা ভাষাতে এখন এরকম লেখা হয়নি আমাদের যে দুই চারজন আলেম আছে সেই দুই চারজন আলেমকেও আমরা ঠিকভাবে স্মরণ করতে পারি না বা মান্য মান্যগণ্য করতে পারি না বিশেষ করে আহলে হাদিস যারা আমরা আছি মাওলানা আহমদুল্লাহ রহমানী বলেন মাওলানা আফতাব আহমদ রাহমানি বলেন আবদুল্লাহল কাফিয়াল কোরাইশ রাহমাহুল্লা বলেন তাদের জীবনী আমাদের কয়জন ছাত্র জানে অথচ জামিয়া সালাফিয়া বানারস যেটা ভারতের সেখানকার মহাদ্দিজ সাইফুল হাদিস ছিলেন মাওলানা আহমদুল্লাহ রহমানী আমার ছোট ভাই আব্দুর রহমান ওখানে পড়ে তো তার গবেষণাপত্র লিখতে গিয়ে তাকে বলা হয়েছে যে তুমি তার জীবনী সংগ্রহ করে নিয়ে আসো তো ভারতের অধিবাসীরা তার জীবনী সংগ্রহ করতেছে আব্দুর রহমান সেটা আরবিতে লিখে জমাও দিয়েছে কিন্তু আমরা কিন্তু আমাদের সালাফদের খোঁজ খবর রাখি না তো ইলমি দৈন্যতা বাংলাদেশে তো আছেই আমাদের হাদিস সমাজেও আছে আমাদের ওই মানের প্রতিষ্ঠান ওই মানের গবেষণা ওই মানের গবেষণাগারের ব্যাপক প্রয়োজন এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে ইলমের জাগরণ হতে হবে ইলমি জাগরণ বাংলাদেশে চাই যেখান থেকে হাজারো আলে মোলামা তৈরি হবে গবেষক তৈরি হবে যারা আরবিতে ইংরেজিতে বাংলায় লেখবে বলবে আরবিতে ব্যাখ্যা গ্রন্থ লেখবে এবং আমাদের প্রতিনিধি হিসেবে মুসলিম বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে যে না বাংলাদেশের একজন আলেম আছে তাকে আমরা চিনি উমুক সে তো আমি আপনাদের সামনে ইলমের গুরুত্ব বুঝাতে গিয়ে এতটুকুই বলব যে আল্লাহ সুবাহ আমাদেরকে ইলম ছড়ানোর ইলম প্রতিষ্ঠা করার এবং ইলমের পথে মানুষকে ডাকার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন जो सूझ थे दिन इनशाला बक्त्यार चेषा कर बनाबें विस्तारित बक्त्य देषा कर शुरू ता नहीं जो सब प्रतिष्ठान सब मदरसार जो जरूरी आपनी आपनर ऐले के जेखने पढ़ान ये आपके जाना थकते है एक सन्तान एक छात्र मदीना विश्वविद्यालय प्रथम आजहार विश्वविद्यालय प्रथम मद्रासा प्रथम शिक्षा हम आपनी और आपनार् कथा माथा कर नहीं जान यथम विश्वविद्यालय प्रथम मदीना विश्वविद्यालय प्रथम आजहार विश्वविद्यालय प्रथम शिक्षा प्रतिष्ठान जदि व्यर्थ है तेल परवर्ती क्या आसबें आलेम बनाते चाना अपन दायित्व रेप जोर सन्तान के मद्रासा पाठबारंत अंतर इच्छा नाई आलेम होता कि आलेम बनाते आपनारंतान जखे कान्ना करते তখন আপনি বলতেছেন ওই গানটা দাও তাহলে কান্না বন্ধ হবে যে সন্তানের কান্না বন্ধ করতেছেন আপনি গান বাজিয়ে সে ভবিষ্যতে লুজ্জা বদমাইশ বাটপার হবে না মাদ্রাসায় পাঠালে আলেম হবে অসম্ভব যে সন্তানকে আপনি বিসমিল্লা বলে দুধপান করান না ঠিক মতো বিবাহ করেননি পালিয়ে হয়তো বিবাহ করেছেন সহবাস করার আগে দোয়া পড়েননি আদব কায়দা শিখিয়ে ওই সন্তানকে মানুষ করেননি সারাদিন আপনার স্ত্রী টিভিতে স্টার জালসা জি বাংলা দেখেছে সন্তান জন্ম হওয়ার পরে হাতে ভিডিও মোবাইল আর এটা নিয়ে গর্ব করেন যে আমার ছেলে ইউটিউব চালাতে পারে এইরকম সন্তানকে মদিনা বিশ্ববিদ্যালয় আলেম বানাতে পারবে পারবে না নিয়ে যান পারবে না সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয় প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছেন আপনি এবং আপনার স্ত্রী এই জন্য আব্বু বক্তব্যের মধ্যে বলে যে জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে पिता हवार्पत दायित्व रे पालन करते हैं जी अपनी अपन सन्तान के मानूस करते चान अल्लाहे आल्ला कसम अल्लाहर कसम अल्लाहर कसम संक्षिप्त सब चला तैरिता पृथ्वी मानूष मन सब चुनाव कठिन क्या हम्ग्रहे जावा मिथ्युक पृथ्वी सब चुनाव कठिन सब चे गुरुत्वपूर्ण ए सब चे महादायित्व हम छोट शिशु के सत् मानस रूपे गढ़े तोला घरे बेकार बस आज स्त्री स्कूले चाते गार्मेंटे चाते चाला दिए पाठिए चा शु सन्तान गो मानस रूपे गढ़े तोला এই চাকরিটাকে সঠিকভাবে পালন করতে হবে এই দায়িত্ব আপনাকে সঠিকভাবে পালন করতে হবে না হলে কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে আমাদের সংসার আমাদের পরিবার এবং আমাদের প্রতিষ্ঠান সহ আমাদের ইলমের পথের যাত্রা পরিচালনা করার তৌফিক দান করুক এই দোয়া করে এবং আমি অধম আমার জন্য দোয়া চেয়ে আল্লাহ সুবাহ যেন আমাকে দিনের খাদেম হিসেবে কবুল করে এই দোয়া চেয়ে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি ওয়াখরেদা আওয়ান আনী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামি